আবু হুরাইরা রাজেল্লাউ তালান হতে বর্ণিত তিনি বলেন একবার সালাতের ইকামাত দেয়া হলে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন তিনি মুসাল্লায় দাঁড়ালে তার মনে হল যে তিনি জানাবাত অবস্থায় আছেন তখন তিনি আমাদের বললেন স স্থানে দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন এবং তার মাথা হতে পানি ঝরছিল তিনি তাকবীর তাহারি মার্ক বাঁধলেন এবং আমরাও তার সাথে সালাত আদায় করলাম